মানবতার সমাধান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বসমিল্লাহমানুরহিম আলহামদুলিল্লাহ পিষ্টি বাংলার সম্মানিত আপনাদের প্রিয় অনুষ্ঠান তার হাদিসের এই ভুবনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হল আমাদের নির্ধারিত গ্রন্থের ছত্রিশতম হাদিসের বাকি অংশ যে হাদিসটার মধ্যে আল্লাহ সুভ্যানাহ আলার প্রিয় হাবিব আমাদের জন্য ইসলামী ব্যক্তিত্ব কীভাবে মজবুত হবে অঠুট হবে সে নীতিমালা যেমন নির্ধারণ করে দিয়েছেন এমনই পরস্পরের কল্যাণে কাজ করলে এর বিনিময় কি হবে সে বিনিময়ের কথাও বলে দিয়েছেন তার মধ্যে বলেছেন একটি যে দুনিয়ায় কোনো বিপদ দূর করলে আল্লাহ রবুল্লা আয়ালমিন ওই বিপদ দূরকারীর আখেরাতের কোনো বিপদ দূর করে দেবেন আর দ্বিতীয়টি বলেছেন দুনিয়ায় কোনো অভাবগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তি তার পাশে দাঁড়ালে আল্লাহরবুল্লা আয়ালমিন ওই লোকটার জন্য যে দাঁড়াবে দুনিয়া এবং আখেরাত সহজ করে দেবেন দুনিয়া এবং আখেরাত সহজ করে দেওয়া এটি চারটি খানি কথা না আসলে অনেকেই দুনিয়ার পিছনে দৌড়ায় এবং দুনিয়া দুনিয়া করে মত্ত মাতাল হয়ে যায় অর্থের পিছনে দৌড়ায় অর্থ ধরা দেয় না আবার কেউ আছে সামান্য কিছু করে তার ভিতরই আল্লাহ বরকত দেয় কাজেই আল্লাহ রবুল্লা আলমিন আপনার কল্যাণ কোথায় আছে সে ব্যাপারে তিনি সর্ববিধাত তিনি সবচেয়ে বেশি জানেন সুতরাং তাঁর সন্তুষ্টির পাত্র হন আপনি অভাবগ্রস্ত একজন মুসলিমের অভাব দূর করার পাশে এসে দাঁড়ান আল্লাহ যতক্ষণ একজন মুসলিম ভাই তার অপর মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবে ততক্ষণ আল্লাহ রবুল্লাহিন ওই লোকটির সাহায্য করবেন এতে স্পষ্ট বুঝা যায় যে আজকে যদি আমি আমার ভাইয়ের সহযোগিতা করি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি আমার সাহায্য করবেন কোথায় কিভাবে, কখন কোন মুহুর্তে আমার সাহায্যের প্রয়োজন হবে আমি বলতে পারি না আজকে হয়তো আমার ভাইকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি আমার বোনকে আমি তাড়িয়ে দিচ্ছি দুর্ভাগ্য এমন হতে পারে যে হয়তো ওই বোনের কাছে ওই ভাইয়ের কাছে আমার আশ্রয়ও হতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি জানেন কে আপনার কখন কাজে লাগবে কে আপনার কখন কল্যাণে আসবে সেজন্য আপনার প্রতি যা নির্দেশ আপনি তা পালন করুন প্রত্যেকের হক আপনি দিন এবং পরস্পরের সহযোগিতার মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসুন তবেই আপনি কল্লান পাবেন শুধুও দর্শকবৃন্দ এরপর প্রিয় হাবিব মোহাম্মদ সাল আলীউসাল্লাম কল্লানের আরেকটি দরজার কথা বললেন সেটি হচ্ছে এলিম হাসিল করা রস আলী সাল্লাম বলেন ওয়ামেন যে ব্যক্তি এলিম তালাসের পথ ধরল যে কোনো পথ যে কোনো উপায় যা তাকে এলিমের পথে এগিয়ে দেবে সেই উপকরণগুলি সে গ্রহণ করল আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর বিনিময়ে লোকটির জন্য বেহেস্তের পথকে সহজ করে দেবেন আপনি আল্লাহর উপর ইমান আনবেন তার জন্য শর্ত হল আপনাকে আগে ইলিম হাসিল করতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহর কদরত কি আল্লাহর পরিচয়টা কি সেটা জানার পরেই তারপরে আপনি আল্লাহর প্রতি প্রতিবেন এই জন্য আল্লাহর আলম বলছেন ফাআলম আুল্লাহ তুমি এই কথার জ্ঞান অর্জন করো যে আল্লাহ কোনো হক ইলাহ বা মাহবুদ নেই আর তোমার গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইসলামের প্রথম নোটিশ প্রথম ওয়াহি প্রথম আদেশ এ করা পড়ার মাধ্যমে জ্ঞানচক খুলবে যে এই জ্ঞানচক্ক খোলার প্রতি ইসলাম সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে কেন উদ্বুদ্ধ করেছে যে জ্ঞানী মানুষই কেবল আল্লাহকে ভয় করে আল্লাহ বলছেন ইন্নামাশাল্লাহাদামা যারা সত্যিকার অর্থে আলেম আল্লাহকে বেশি জানে আল্লাহর কদরত সম্বন্ধে জ্ঞান রাখে তারাই কেবল আল্লাহকে ভয় করে তারাই হয়ে মুগার আলেমরা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে জাতির পরিচালক কেননা নবী ও রাসুলগণ তারা যে এলিম রেখে যান সে এলিমটা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আলেমদের আলেম ওয়ালামা তারা নবীর ওয়ারিস আর নবী মোহাম্মদ সাল্লা আলিউসাল্লাম দিনার দিনহাম টাকা খড়ি ডলার কিছুই রেখে যাননি রেখে গেছেন এলিম কিতাব এবং তার সন্ন্যত সেই এলিম যারা জানবে তাদের মর্যাদা কতখানি আল্লাহ বলছেন তোমাদের মধ্যে তাদেরই মর্যাদা বেশি যারা ইমানদার এবং যারা এলিম অর্জন করেছে আল্লাহ বলছেন কোল বলো যারা জানে আর যারা জানে না সে কি সমান হতে পারে কখনো না এজন্য একজন কত বেশি আমরা যদি বাস্তবতার নিরিখে চিন্তা করি তাহলে দেখতে পাবো কোরআন ও হাদিসের মাহাব্বত যার ভিতরে থাকবে সে অবশ্যই আলিম আলামাকে মাহাব্বত করবে শুধুও দর্শকবৃন্দ ইলিম অন্বেষণ করা এলিম তালাশ করা এটা কিন্তু ফরস রাসুল্লা সাল আলী আসাল্লাম বলছেন তলা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে নর হোক নারী হোক ধনী হোক আর গরিব হোক নিগ্র হোক আর সাদা হোক সকলের উপরে জ্ঞান অর্জন করা ফরজ প্রশ্ন হলো কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ এটা আমরা বলবো তিনটি বিষয়ের জ্ঞান অর্জন আরামভাবে সমস্ত মুসলিমের উপরে ফরজ তার মধ্যে এক নম্বর হলো হল বান্দাতার রপকে চিনবে তার ইলাহকে তার মা আবুদকে তার খালিককে তার মালিককে সে তো প্রভুকে চিনবে এই চেনার ক্ষেত্রে তাকে কোনো প্রকার উজর হাহি চলবে না যে আমি পড়ি নাই শিখি নাই অজুহাত চলবে না আল্লাহর আয়মিন এর অসংখ্য নিদর্শন যেগুলি আমাদের সামনে যাঞ্জল্য প্রমাণ করছে আল্লাহর অস্তিত্ব সুতরাং ইলাহকে চিনে ইলাহের জন্য তার আবাদত করা প্রতিটি মমিনের দায়িত্ব এই ক্ষেত্রে কোনো মুমিন জানি না সে কিনাই এই অজুহাত তার চলবে না একজন মমিনকে অবশ্যই তার ইলাহের কিভাবে হক আদায় করবে সেটা অবশ্যই জানতে হবে এবং ইলাহ সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে এটা এক নম্বর দুই নম্বর তার রসুলকে কে তার রসুল তাকে আল্লাহ কী দিয়ে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন তার আনুগত্য কিভাবে করতে হবে একজন মুসলিমকে অবশ্যই তা জানতে হবে অথপর তার দিন কি সে কোন তরিকার মানুষ সেটা তাকে অবশ্যই জানতে হবে এই তিনটি জ্ঞান থেকে পরিত্রানের উপায় কোন মুসলিমের নাই সকল মুসলিমকে এই জ্ঞান বাধ্যতামূলকভাবে অর্জন করতে হবে এবং কেউ কেমতের দিনে জানি না এই হাতে পরিত্রাণ পাবে না কেননা আল্লাহ রবাহ আলমী নবী ও রসুল প্রেরণ করে হজত কায়েম করে ফেলেছেন এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওমা কুন্না হ আমি শাস্তি দেবো না বলে দিয়ে দিয়েছি হক এবং না হকের পার্থক্য স্পষ্ট করে বলে দিয়েছি সুতরাং আপনাকে আমাকে এই জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে এর থেকে পরিত্রাণী কোনো পথ কে আমাদের বাটে কোনো অজুহাত কোন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না থাকলো দ্বিতীয় প্রকারের এলিম সেটা হচ্ছে ফরজে কেফায়া যে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান লাভ করা কোরআনের তফসির জানা হাদিসের সারা ব্যাখ্যা জানা কোরআন ও হাদিস থেকে মাস ও মাসা ইল ইস্তমবাদ করা বের করা মানুষের জিজ্ঞাসার জবাব দেওয়া ওই পর্যায়ে এলিম অর্জন করা এটা কিন্তু সকলের উপরে ফরজ নয় এটা সমাজের কিছু লোক যদি আদায় করে ফেলেন এবং তারা যদি মানুষকে এই সত্য কথাগুলি জানিয়ে দেন তাহলে সবাই দায় মুক্ত হয়ে যাবে এজন্য কোরআন হাদিসের এরিম অর্জন করা অতি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলছেন একদল মানুষ তারা বেরিয়ে যাবে এবং লিয়ে ইয়েফাক দিনের জ্ঞান অর্জন করবে আর দেশে ফিরে এসে স্বজাতিকে তারা সতর্ক করবে এই দায়িত্ব স্পেশাল আর এই স্পেশাল দায়িত্ব এটি কিন্তু এক শ্রেণীর মানুষ যদি করেন তাহলে সবার উপর থেকে দায়বদ্ধতা কেটে যাবে অতএব ইসলামের গভীর জ্ঞান অর্জন করা কোরআন ও হাদিসের তাত্ত্বিক বিশ্লেষণ জানা এটা কিন্তু ফর্জে কেফায়া আর এই ধরনের মানুষ যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন এবং কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী তারা মানুষকে পরিচালনা করবেন মানুষের প্রশ্নের জবাব দেবেন তারাই হল আহলিকির আল্লাহ রবীন্দন তোমরা যদি না জানো তাহলে যারা আহল দিকির তাদের কাছ থেকে জেনে নাও আহল দিকির কোরআন ও হাদিসের জ্ঞানে যে জ্ঞানী যে ওরসুল্লাহ সাল্লুসাল্লামের কাছ যে ফতোয়াটা রসুল দিয়েছেন যে মাসাল্লাহটা রসুল দিয়েছেন সেটা সে বের করে দিতে পারবে এবং ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে পারবে সেই হলো আহলিকের সুতরাং এই আহেনুদ্জ্দিকের কর আন ও সন্ন্যাহের অনুসারী আহানুল হক তার কাছেই আপনাকে ফতোয়া জিজ্ঞাসা করতে হবে তার কাছেই মাসাল্লাহ জিজ্ঞাসা করতে হবে শুধু দর্শকবিন্দু যাচ্ছি ছোটো একটা বিরতিতে ফিরে আসবো পুনরায় বাকি আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহর কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রলু মুলকোর আন শিরোনামে রলু মুলকোর আন শিরিজ सुनते कुरान भलो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी जानते होले देखुन, कुरान ओ इस्लामी चल इस सार প্রচন্ড ঝড়ে লন্ড জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন কাল রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলবে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 দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে যে কথা বলতেছিলাম যে তিনটি বিষয়ের জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ এটা হলো ফরজ আইন কোন অবস্থাতেই পরিত্রারের উপায় কারণে এবং কেউ কেমতের দিনে না এই অজুহাতে পরিত্রাণ পাবে না কেন আল্লাহ ও ন প্রেরণ করে হজম করে ফেলেছেন এই জন্য আল্লাহ বলে দিয়েছেন কাউকে আমি শাস্তি দেবো না যতক্ষণ তার কাছে রসুল প্রেরণ করেছে আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতের কাছে আমি রসুল প্রেরণ করেছি প্রত্যেক উন্মতের কাছে আমি নির্দেশনা বলে দিয়ে দিয়েছি হক এবং নাহকের হকের পার্থক্য স্পষ্ট করে বলে দিয়েছি সুতরাং আপনাকে আমাকে এই জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে এর থেকে পরিত্রাণী কোনো পথ নাই কে আমাদের বাটে কোনো অজুহাত কোনো উজর হি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না থাকলো দ্বিতীয় প্রকারের অ্যালেম সেটা হচ্ছে ফরজে কেফায়া যে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান লাভ করা কোরআনের তফসির জানা হাদিসের সার ব্যাখ্যা জানা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 তোমরা যদি না জানো তাহলে যারা আহলে দিকির তাদের কাছ থেকে জেনে নাও আহলে দিকির ওর হাদিসের জ্ঞানে যে জ্ঞানী যে রসুল সাল আলিউসাল্লামের কাছ যে ফতোয়াটা রসুল দিয়েছেন যে বাস আল্লাহটা রসুল দিয়েছেন সেটা সে বের করে দিতে পারবে এবং ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে পারবে সেই হলো আহলিক সুতরাং এই আহ দিকের করআন ও সুন্নাহের অনুসারী আহলুল হক তার কাছেই আপনাকে ফতোয়া জিজ্ঞাসা করতে হবে তার কাছেই মাসালা জিজ্ঞাসা করতে হবে বর্তমান এই জামানা এটা এমন একটা ক্লান্তির কাল যে কালে হাদিসের জ্ঞান চর্চা অনেকটা লুপ পেয়ে যাচ্ছে এই অবস্থায় দিনকে রক্ষা করার জন্য হাদিসের ব্যাপক প্রচার প্রসার এর লক্ষ্যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা আধুনিক টেকনোলজি অবলম্বনের মধ্য দিয়ে জ্ঞানের প্রসার করা অতীব জরুরি হয়ে পড়েছে একান্ত প্রয়োজন হয়ে পড়েছে আজকে আমরা মিডিয়ার সামনে কথা বলছি কেন কারণ অপসংস্কৃতির কড়াল গ্রাস এমনভাবে চতুর্দিক থেকে ধেয়ে আসতেছে যে মানুষের মস্তিষ্ক বেগড়াইয়ে দিচ্ছে মানুষের ভিতরে কুসংস্কার অনুপ্রবেশ করিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলছে এম তো পরিস্থিতিতে কোরআন হাদিসের রোশনি কোরআন হাদিসের আলোক পত্রিকা মানুষের কাছে প্রকাশ করা প্রয়োজন হয়ে পড়েছে অতীতের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি প্রয়োজন হয়েছে কেননা সেই পুরাতন জাহিলিয়াত আজকে নতুন করে দানা বেঁধেছে নতুন জাহেলিয়াত আমাদের মধ্যে ঢুকতেছে কোরআন হাদিসের জ্ঞান উঠে যাওয়া বিলুপ্তির পথে যাওয়া এটাকে আমাদের আনামত রসুল্লাহি বলছেন এবং জাহালত ইসলাম তো সকল কিছু শিখতে বলেছে কিন্তু মৌলিকত্ব ঠিক রেখে এই মৌলিকত্ব ঠিক না রেখে আপনি যদি ডানে বামে চলেন তাহলে সাত নকলে আসল খাস্তা হয়ে যাবে সবই হারিয়ে ফেলবেন এজন্য রসুল্লাহ সাল আলিউসাল্লাম বলেছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন এলিম উঠিয়ে নেবেন কীভাবে উঠিয়ে নেবেন আল্লাহ রব্লা আনামিন এলিম উঠাবেন আলেমদেরকে উঠাই নিয়ে তখন কোরআন ও হাদিসেরা আলেম থাকবে না মানুষ তখন যারা জাহেল যারা কোরআন হাদিস জানে না তাদের কাছেই যাবে এবং তারা এলিম ছাড়া ফতোয়া দেবে তখন কি হবে তারা নিজেরা গোবরা হবে তার জল্লু ও অজল্লু তারা পথ হবে এবং মানুষকেও পথ করবে আজকের যুগ যুগসন্দিক্ষণে আমরা বলবো ও বলব যদি আমাদের সামনে জাতির সামনে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হয় এর জন্য জ্ঞান বিজ্ঞানের যেটুকু অর্জন করা দরকার আমাদেরকে সেটুকু অর্জন করতে হবে ইসলাম সকল জ্ঞান বিজ্ঞান এর উৎস করআন হাদিস মন্থন করে আজকের বিজ্ঞানীরা প্রমাণ করতে বাধ্য হচ্ছেন যে ঐসব সব বিজ্ঞানের তথ্য আজ থেকে দেড় হাজার আগে ওরানের মধ্যে আল্লাহ রব্বুল্লা আনমিন দিয়ে দিয়েছেন রসুলল্লাহ সাল্ল আর্লামের বাণীসমূহ পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রমাণ করছেন যে রসুল সাল্লাহ আর একজন চিকিৎসক হিসাবে যে চিকিৎসা বিজ্ঞান দিয়ে গেছেন ক্ষতিকর দিক থেকে মানুষকে বাঁচার জন্য যে উপায় বলে গেছেন এটা অন্য কোনো ধর্মে পাওয়া যাবে না অন্য কোনো ইসমাদ ও তরিকায় পাওয়া যাবে না সুতরাং এই পথ জিন্দা রাখতে গেলে এবং সেজন্য মেহনত করতে হবে যারা ইলিম তালাশের জন্য বেরিয়ে যান তাদের জন্য রসুল আসাম বলছেন তার জন্য আল্লাহর আলামিন। এই ইলিম তালাশে বেরিয়ে যাওয়ার কারণে জান্নাতের পথ সহজ করে দেবেন আজকে আমরা যদি দেখতে পাই পৃথিবীতে এখনও অসংখ্য হাফেজ কোরআনকে ধারণ করে রেখেছেন এটা কোরআনের একটা অলৌকিক মজ্জা এটা যে আল্লাহর কেতাব আল কোরআন আল্লাহ বলছেন ইন্না হনজ্জাল ও ইন্না হাফেজ ওন কোরআনের সংরক্ষণের দায়িত্ব যে আল্লাহ নিয়েছেন তার জ্বলন্ত প্রমাণ কাজেই ইসলামের শত্রুরা যদি কোরআনকে مصفلت جائے كخانو مصفلت پر بنا اللہ بچن لا يأتيه الباطل من بين يدائه ولا من خلفه قرآن کنو دکتے کے شامنر دکتے کے پشتت دکتے کے باطل اس پر شکر بھی اتاک اندو شنبو بنا اتایبو ای علیم زندر اکر جنن اما در کے شنگرام کتا ہے اور اتاکتا جهاد فی سبیل اللہ ار আপনার সন্তানকে আপনার কন্যাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দিন আর চেষ্টা করুন যে আপনার এক ছেলেকে বিজ্ঞানী বানিয়েছেন এক ছেলেকে প্রকৌশলী বানিয়েছেন আরেক ছেলেকে প্রফেসর বানিয়েছেন আরেক ছেলেকে জাস্টিস বানিয়েছেন ভালো কথা কিন্তু আপনার একটা ছেলেকে কোরআন হাদিসের পথে এগিয়ে দিন তাহলে হতে পারে কি সে সত্যিকার অর্থে আপনার জন্য মুক্তির অসিনা হতে পারে আপনি হয়তো বা এই সেলের ওসিলায় জানাতে চলে যেতে পারেন এজন্য যারা কোরআন ও হাদিস শিখে এবং মানুষকে শেখায় কল্যাণের কথা বলে আমরুমিল মা আরফ নাহিয়ানি মুনকারের কাজ করে তাদের মর্যাদা এত বেশি যে পৃথিবীর সমস্ত সৃষ্টি তাদের জন্য দোয়া করতে থাকে এমনকি রসুল্লা আলি সালাম বলছেন সমুদ্রের মাস পর্যন্ত ওই লোকটির জন্য যে মানুষকে খ্যের ও কল্যাণের শিক্ষা দেয় তার জন্য দোয়া করতে থাকে যারা তালবে এলিম তারা এলিম তলাশের জন্য বেরিয়ে যায় তাদের জন্য আল্লাহ রব্লা আয়ালমিন পাহারাদার ফেরস্তা নিযুক্ত করে দেন শয়তান তাদেরকে বিভ্রান্ত করতে চায় যারা তহলেবে আলিম কোরআন হাদিসের পথে চলে তাদেরকে মানুষ রূপী যারা আছে শয়তানের দূষর তারা পর্যন্ত দীক্ষার দে এবং তাচ্ছিল্যের সুরে তাদেরকে দেখে যে এদের কোনো মর্যাদা নেই অথচ আমরা জানি যে প্রকৃত মর্যাদা সব কিছুর মালিক হনেন আল্লাহ মক্কার আবুজাহ কে আল্লাহ পছন্দ করেন নাই কিন্তু হাবসার গোলাম বেলালকে আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ বলে দিয়েছেন তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আমার কাছে একারম সম্মানী মর্যাদার ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি সংযমশীল সবচেয়ে বেশি পরহেজগার আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ সাল আলী সাল্লাম অত্র হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদেরকে পরস্পরে সাহায্য সহযোগিতা করতে হবে তবে আপনি আল্লাহর সাহায্য পাবেন আর বলেছেন জ্ঞান অর্জনের জন্য নেমে পড়তে হবে যারা নামবে তাদের জন্য আল্লাহ রবীন্দ্র জান্নাতের পথে সহজ করে দেবেন তাই আসুন আমরা কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করি এবং সেই আলোকে জীবন গঠনের চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এবং আমাদের মধ্য থেকে দু চারজন এমন জ্ঞানীদেরকে বের করে দিন যারা কোরআন ও হাদিসের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেলাইকুম ওরক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 লিটল ওয়ান্ডার বিশ্ব শিশুরা আজ সন্ধ্যা জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ 34 परम बंधु शत्रजित ना बर जय कर जय कर